আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহরফ আমার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন আনাজ কানাজ থেকে সামনে এখন এই মুহূর্তে বসেছেন আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা কি নারীকে ইসলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে চায় নারীকে কিভাবে প্রিপেয়ার করে একজন যোগ্য মায়ের ভূমিকা পালন করাতে চায় ইসলামে নারীকে কিভাবে একজন সুন্দর স্ত্রী হিসেবে স্বামীর হাতে তুলে দিতে চায় ইসলাম কিভাবে একজন নারীকে তার পরিপূর্ণ সত্তা বিকশিত করার মাধ্যমে জান্নাতের অনেক উচ্চ মার্গে তাকে নিয়ে যেতে চায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে একজন বোন তার স্বামীকে গ্রহণ করবেন এবং বিয়ের পর পরই বিয়ের অব্যবতি পরে কি ধরনের কাজ শুরু হয় এবং কোন কোন জিনিস আমাদের বিয়েকে বেশি সুন্দর ব্লেসড এবং বরকত পূর্ণ করে দেয় এবং কোন কোন জিনিস আমাদের জীবন থেকে যে অনেক সময় দেখা যায় বিয়ে হয়েছে ঠিক মতো কিন্তু টিকতেছে না বা শান্তি হচ্ছে না কোন কোন কারণে তার আমরা এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করার চেষ্টা করছি দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যেহেতু একজন মেয়ে যখন একজন ছেলেকে বিয়ে করতে চায় তার মধ্যে যে গুণগুলো দেখতে চায় তার মধ্যে একটা প্রথম গুণ হলো যে তা সে আমার লিডার হওয়ার যোগ্য কিনা সে আমার জীবন সঙ্গী হয়ে আমাকে চালাবার যোগ্যতা রাখে কিনা আমি আমার জানা আমি বেশ কয়েকজন আমার বোনের কাছে জিজ্ঞেস করেছি যে তোমরা যখন বিয়ে করবো তোমাদের স্বামীদের কি ধরনের চরিত্র দেখতে চাও তো তারা দেখতে চায় যে স্বামীর বলিষ্ঠতা পৌরুষতা এগুলো তারা দেখতে চায় তারা দেখতে চায় যে সে তাকে লিড করতে পারে ইসলামে মেয়ের কি ধরনের চরিত্র হওয়া দরকার ইসলাম ঠিক ওইভাবে বলে যে দেখো আমি কিন্তু এমন কথা তোমার ডিক্রি তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে আমি কোন আমি মেয়েদেরকে বলতাম তোমাদের এই স্বামীদেরকে তোমরা সাজদা দাও কত বড় একটা কথা আমার কাছে এই কথাটার মতন গভীর এবং ভার কথা আল্লা রসুল বলেছেন আমার কাছে মনে হয় না যে মানুষ মানুষকে সেজা দেওয়া যায় না কিন্তু নারী পুরুষকে সেজা দেওয়ার মতন আমি এমন একটা পর্যায়ে বলতাম যদি না এটা সিরিক হতো সিরিক হবে কারণ হলো যে আল্লাহ সালাহ কাউকে সেজ দেওয়া যায় না এই জন্যই শুধু নারীকে পুরুষকে সেজা দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেজা দেওয়া যাবে না কিন্তু তার মানটা কোথায় একটু চিন্তা করে দেখে একবার এক মেয়ে আল্লাহ রসুল সাল আলামের কাছে আসলেন এসে তার কিছু দরকার ছিল সে দরকার আল্লাহ রসুল সালাম বললেন এই যে মেয়ে আমার কাছে আসলো হে মেয়ে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত মেয়েটা বলল যে আমি বিবাহিত তোমার স্বামীর সাথে তোমার অবস্থা কেমন তুমি কি তোমার স্বামীর সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে সক্ষম মেয়েটা তখন বললো ইয়ারসুল্লাহ আমি চেষ্টা করি আমার যতটুকু শক্তি আছে সবকিছু দিয়ে আমার স্বামীকে সুন্দর রাখতে আমি চেষ্টা করি তবে যেটা আমি পারি না সেটা বলে হয়তো আমার আমার স্বামী যদি মনে করে সম্পর্কে শর্টকামিংস আছে তো এটা আমার অপরাগতা তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি জেনে রাখো যে জেনে রাখো সে তোমার জান্নাত এবং সে তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাতও হতে পারে স্বামী তোমার জাহান্নাম হতে পারে ইসলামে কিন্তু স্বামীর মর্যাদাটা ওই রকম পর্যায়ে দিয়ে স্ত্রীর মর্যাদাটা একটু নিচে রেখেছে যদিও তারা সমান পথে পথিক আচ্ছা এটা কেন হলো এটা আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি যে আপনি যখন গাড়ি চালাবেন কার চলে যেটা আমি স্টিয়ারিং হাতে নেন এই স্টেয়ারিং কিন্তু সব চাকার সাথে জড়িত না এটা কিন্তু পিছনের চাকার সাথে আর সামনের চাকার সাথে জড়িত না এটা শুধুমাত্র সামনের চাকার সাথে স্টেয়ারিংটা আছে সামনের চাকার দাম একটু বেশি কারণ হল সে সামনে নিয়ে যাচ্ছে এটা কখনো ঘুরতে হয় কখনো সোজা যেতে হয় কখনো ডাইনি মল নিতে হয় কখনো বাম মল নিতে হয় কখনো এটার জন্য দরকার স্ট্রোয়ারিং যার কাছে আছে যে চাকা সে চাকার দাম একটু বেশি কারণ গোটা গাড়িটা নিয়ন্ত্রণ করছে চাকা দুটো আর পিছনের চাকা কিন্তু তার সাথে সাথে চলছে এখন তাই বলে বলা যাবে না পিছনের চাকার কোনো মূল্য নেই সামনের চাকার সব মূল্য দেওয়া হয়েছে সামনের চাকাটা হলো লিডার আর পিছনের চাকাটা হল তার সঙ্গী এইভাবে একজন লিডার তার সঙ্গীকে নিয়ে সমান তালে এইভাবে চলে কিন্তু যদি কেউ মনে করে যে না আমি স্বামীর চেয়ে আঘাত উপরে থাকবো তাহলে সেখানে একটু ফাসাদ শুরু হয় আল্লাহ এইটা ওইভাবে করেন না কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে কিছু মনে নেবেন না অনেক স্বামী তার কিছু দুর্বলতা থাকে ক্ষেত্রে যে স্ত্রীরা সেই দুর্বলতাকে পুষিয়ে নেওয়ার জন্য নেতৃত্বের ভূমিকা রাখে হয়তো স্বামী অসুস্থ মানুষ অথবা স্বামী অনেক দূরে থাকে তিনি সবসময় বাসায় আসতে পারেন না ছেলে মেয়ে লালন পালন ঘর সংসার দেখাশোনা স্ত্রীকেই করতে হয় এটা আলাদা ব্যাপার কিন্তু যখন এক জায়গায় থাকবে একই অবস্থায় থাকবে মানে স্বাভাবিক গতিতে থাকবে তখন স্বামী হলো লিডার আর তার সাথে জীবন সঙ্গী হলো তার স্ত্রী এইটাই কিন্তু অর্থ এটা কিন্তু অর্থ এরকম না স্বামী হলো মনিব প্রভু আর স্ত্রী হলো তার দাসী এটা কখনো ইসলামে ছিল না এটা কথা বলার পরে আমি আর একটা হাজিসের কথা আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি যেখানে রসুলের করিম সাল আলহি ওয়সালাম দেখাতে চেয়েছেন যে স্বামী এবং স্ত্রীর কাজের পরিধি ভিন্ন স্ত্রীর কাজ অনেক বেশি স্বামীর কাজ একটু কম কথাটা বলার সাথে হয়তো অনেক স্বামী হয়তো রেগে উঠবেন কিন্তু রাখবেন না কারণ আপনি চিন্তা করে দেখেন যে একটা মেয়ে তার ওই ছোট্ট ঘরের মধ্যে যত মাইল একদিনে হাঁটে আপনি ওই রকম হাঁটলে কিন্তু আপনি নিজেই হাঁটফেল করতেন তার কতবার হাঁটাচলা করা লাগে যে একটা ঘরের মধ্যে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে আসতেছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এই ঘরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে সারাদিন হাঁটতেই আসে রান্না বাড়া করতে হয় সন্তান সন্তানের লালন পালন করতে হয় আপনাকে দেখাশুনো করতে হ্যাঁ ঘর সাজাতে হয় অনেক কাজ এরপরে আবার দাওয়াতি কাজ করতে হয় বাইরে যেয়ে দাওয়াতের কাজ করেন ইসলামের খেদমত করেন তাহলে একজন স্ত্রীকে অনেক কাজ করতে হয় স্বামীকেও কাজ করতে হয় কাজ করে দুইজন সামনে এগিয়ে যায় এই জন্য মানে এইটাকে সুন্দর রাখার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ওয়ে সেটা হলো যে স্বামী হল পরিবারের পিতা আর পরিবারের মনে হলেন লিডার আর এই লিডারদের সাথে মেয়েরা চলে মেয়েদেরকে যে জিনিসটা মাথায় রাখা দরকার যে এই লিডারকে আমার এত রেসপেক্ট করতে হবে এই লিডারকে এত স্বীকৃতি দিতে হবে রিকগনাইজড রিকগনিশন দিতে হবে এই লিডারকে এমন একটা স্থানে আমাকে রাখতে হবে যা দেখে আমার সন্তানরা মানুষ উঠবে যে বাড়িতে বাবার মর্যাদা কম আর সেটা হলো মায়ের কাছে মা যদি বাবাকে কম মর্যাদা দেয় তাদের ছেলে মেয়ে মানুষ হয় না যখন দেখবেন যে বাবার মর্যাদা মার কাছে মোটেই নেই যখন তখন ছেলেমেয়ের সামনে বাবাকে যাতাই করতেছে তাদের ছেলে মেয়ে মানুষ হয় না আল্লাহর নিয়ম এটা আল্লাহ বলছেন যে একজনকে লিডার বানাই দিলাম তোমাকে এই লিডারের মর্যাদা দিলাম যে দুনিয়া তোমার দিয়ে বলতেছেন যে এই লিডারটা স্পিরিচুয়াল লিডার হন এটা শুধুমাত্র হাত দিয়ে মেরে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে মেরেটের লিডার তা না এ হল স্পিরিচুয়াল লিডার জান্নাতের লিডার তুমি তুমি এ তোমাকে নেবে তোমাদের সবাইকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে কু আহলিকুম নিজেকে এবং সমস্ত আহালদেরকে বাঁচিয়ে থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে তো এই দায়িত্ব পালন করতে গেলে তখন একটু এই ধরনের একটু অথরিটি দরকার হয় এবং এই অথরিটির এত স্যাক্রেটে এটা হলো ধর্মীয় একটা রাষ্ট্র যদি মনে করেন তাহলে এ হলো একেবারে একসত্র অধিকার ক্ষমতার অধিকারী স্বামীকে দেওয়া হয়েছে এখন স্ত্রী এক মনে করা উচিত নয় যে আমি এত হিউমিলিয়েটেড ইসলামে যে আমার স্বামীকে আমার এমন বলা হলো যে তাকে সিজদা করলেও সিজদা করতে হতো না আল্লাহ তালা বলছেন দেখো মেয়ে তুমি ওই রকম মনে করো না যে তুমি একবারে হিউমিলিয়েটেড হয়েছে। তা না বরং তুমি হলে তার পাঠ জউ আল্লাহ তালা প্রত্যেক জায়গায় বলেছেন জউজ জোড়া তোমার জোড়া জোড়াটা এমন জোড়া তৈরি করে দেওয়া হয়েছে যে একজনের অনুপস্থিতিতে আরেকজন পাগল হয়ে যায় স্ত্রী যদি না থাকে স্বামীর সাথে পাগল হয় স্বামী যদি স্ত্রীর সাথে না স্ত্রী পাগল হয় সুন্দর আমি থেকে তোমরা বলেছ কবুল তোমাদের সুন্দর ইয়ে হয়ে গেছে এখন আমার দায়িত্ব হলো এই যে তোমাদের মধ্যে মাওয়াদ্দা এবং রহমাতের দায়ী দায়িত্ব তোমাদের মধ্যে এমন ভাবে দিয়েছি তোমার স্বামীকে আমি স্বামী নাম দিয়ে জাউজ নাম দিয়ে তোমার জোড়া নাম দিয়ে এমন এক জায়গায় একটা দায়িত্ব কাউি এত সম্মান দেওয়ার সত্ত্বেও তোমাকে ছাড়া জীবনে বাঁচতে পারে না অনেকে বলবেন যে না হজুর আমি স্ত্রী ছাড়া বাঁচতে পারে স্ত্রী আমার কাছে এক বছর না থাকলে আমার ভালো লাগে অসুবিধা নেই তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং ইদার ইউ আর ইন ইউর ওয়াইফ এটা ই ন্যাচারাল না আল্লাহ তালা ন্যাচারাল করেনি ও যা বাইনা দেয় রহমাদ এবং মাওয়া দেয় ভালোবাসা রোমান্টিক সম্পর্ক দিয়ে তোমাদের এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে একদিন যদি তোমার স্ত্রীকে তুমি না পাও তোমার মন খারাপ লাগবে আবার তুমি যদি একদিন তোমার স্বামীকে না পাও তোমার মন খারাপ লাগবে এটা কিন্তু আল্লাহ নিয়ম করে দিয়েছেন এখন স্বামীকে তাকে সম্মানের সাথে রাখবেন এই সম্মানের সাথে যদি না রাখতে পারেন ব্যর্থ হন আপনার সন্তানরা মানুষ হবে না এটা কিন্তু একটা বাস্তব কথা এই জন্য এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ থেকে আল্লাহ তালা থেকে এই কথাগুলো এই জন্য আসছে যে তোমার সেই তোমার জান্ না সে তোমার জাহান্নাম দুনিয়ার কাউকে সেজা দিতে বললে স্ত্রীকে স্বামীর কাছে বললাম শুধু এই কারণে আর একটা বড় কারণ হল যে দেখেন একটা নৌকা যে নৌকা আপনাকে সাগরের মধ্যে বন্যার মধ্যে সাগরের মধ্যে আপনাকে বাঁচাই দিচ্ছে সে নৌকা কিন্তু আপনাকে একটা ধারণ করা একটা জিনিস তাকে আপনি ব্লেম করবেন কেন ইনশাল্লাহ আমরা সামান্য একটা ব্রেক নিচ্ছি আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এরপরে আমরা আবার ফিরে আসি অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ कत सुंदर भाव नूत करी अर्थन बुधवार और शनिवार सकाल दस टायक गुनाहर क्या करी दिन रा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 প্রতি শনিবার সম্প্রচার সকাল সাড়ে পুরুষের চেয়ে একটু মর্যাদা কম দিল আল্লাহালা বলে দিলেন যে মেয়েদের উপরে পুরুষদেরকে এক ডিগ্রি একটা দরজা বুলন্দ করে দেওয়া হয়েছে কারণ হলো যে স্বামী তার স্ত্রীকে চালাবে আর চালাওয়ার জন্য একটু এই অথরিটি দরকার হয় আপনি যদি বলেন আমার সমান সমান আমি তার মতন করব সে যেমন চিন্তা করবে আমি আমার আলাদা চিন্তা করার অধিকার আছে আমি তাকে তার অথরিটি মানি না তাহলে সংসার দুদিনের মধ্যে সমস্যা হয়ে যাবে। দ্বিতীয় হলো যে স্বামীকে বলা হয়েছে তুমি শুধু খরচ কর বা তোমার ওয়াইফের খরচ করার দরকার নাই যে এত কিছু করছে আপনার জন্য গাড়ি বাড়ি করে দিল আপনাকে আপনাকে সুন্দর রাখার চেষ্টা করতেছে রাত দিন খাটতেছে তার এই স্বীকৃতিটা আল্লাহতালা দিয়েছেন তো যারা এইভাবে চলে তাদের জীবনটা খুব ভালো এটা ইতিহাসের স্বীকৃতি আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই দৃষ্টান্ত হলো আসমা বিনতি আবি পৃথিবীতে নবীয়াম বিয়ার পরে যে ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি হলেন আবু বকার এবং তার বড় মেয়ের নাম ছিল আসমা বিনতে আবি আসমা বিনতি আবি বাকরের সাথে বিয়ে হয় জুবাইরমুল আওয়ামের আল্লা রসুল ছিলেন কিন্তু এত বেশি মানে যোগ্যতা ছিল যে আল্লাহ রসুল সাল্লাম তাকে হাওয়ারি ওহাদহিল উম্মা বলছেন হাওয়ারি ওহাদিল উম্মা মানে হলো যে যারা ইসা মেনে নিয়েছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো তাদের সঙ্গে ছিল জন আল্লাহ রসুল সাল্লাই জুবাইরকে তাদের সাথে তুলনা করে বললেন যে আমার এই উম্মে যারা ইসা আল্লাহ সাল্লামের জন্য মরতে পারে এরকম লোক ছিল তার মধ্যে যেমন বারোজন ছিল জুবাইর এরকম হাওয়ারই চিন্তা করে দেখেন তার কতগুলো তার যোগ্যতা তার তিনি আশারাহ মুবাসেরা ছিলেন যাকে দশজনের একজন যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানে জীবিত থাকতে বেশ সার্টিফিকেট দিয়ে গেছেন তাহলে চিন্তা করে যে তার যোগ্যতা কত আসমার সাথে জুবাইরের বিয়ে হয়ে গেল বিয়ে হচ্ছে এমন এক মেয়ের যার বাবা আরব বিশ্বের মধ্যে সবচেয়ে মধ্যে একজন ছিলেন আরব বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন আরব বিশ্বের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষদের মধ্যে একজন। তার সাথে বিয়ে হচ্ছে জুবাইরের যার অনেক যোগ্যতা আছে কিন্তু অর্থ সম্পদ কিচ্ছু নয় আসমা বলেন আমি যখন বিয়ে করলাম বিয়ে করে যে ঘরে যেয়ে দেখি যে ঘরের দরজা নেয় আমি দরজা বানালাম একটা ঘর ছিল ওই মানে ভাঙা ঘর একটা ঘোড়া ছিল তার এই ঘর এবং ঘোড়া ছাড়া জুবাইর জুবাইরুল আওয়ামের আর কিচ্ছুই ছিল না বলেন যে ঘোলার খাদ্য আমার তৈরি করতে হতো ঘোলার খাদ্য ছিল সে সময় খেজুরের বিচি যেটা আছে ওই খেজুরের বিচি ক্রাশ করতো আর কি যাতার মধ্যে দিয়ে খেজুরের বিচি এটা এটা ভেঙে টেঙে তারপর ওই ছোটো ছোটো টুকরা হতো যখন তখন এই ঘোড়া ওইগুলো খেতো আর আপনারা তো জানেন যে আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম ডাল ভাঙতে যে জাতা ব্যবহার করতে আমাদের মারা তখন আমি নিজে ওই জাতা ঘুরাই দেখছি যে কত কষ্ট ডাল ভাঙতে যে মুসুরের ডাল যে একসাথে থাকে তো ওই সুলাটা ছড়াতে যে জাতা ব্যবহার করা হতো আর খেজুরের আটি আপনার দাঁত দিয়ে যেটা ভাঙতে পারেন না আর হাতুড়ি দিয়ে ভাঙা লাগে সেইটা ভাঙতে গেলে কত শক্তির দরকার ছিল এটা আসমা করতেন এত অ্যারিস্টোক্র্যাট ঘরের মেয়ে এত সম্পদশালীর মেয়ে এত জ্ঞানী মানুষের মেয়ে এত নামি সাহাবের মেয়ে তিনি এসে প্রথমে এই জাতা দিয়ে এগুলো করতেছেন একদিনের জন্য কারো বলেননি যে এটা আমার খুব অন্যায় হয়ে গেছে আমার খুব অন্যায় আমার বিপদের মধ্যে ফেলে দিয়েছে তাকে অনেক দূর থেকে পানি আনতে হতো এবং পানি আনতে আনতে এমন হয়ে গেছে যে তার দুই পাশে কালো কালো দাগ পড়ে গেছে যেটা সাধারণত মেয়েদের পড়ে না এই ধরনের মেয়েদের কিন্তু দাগ পড়ে গেছে পানি আনতে আনতে রুটি তৈরি করতে বলে রুটি তৈরি করাটা আমি পারতাম না তো আমার পাশের একজনকে আমি অন্য কাজে হেল্প করে তার কাছ থেকে আমি রুটি নিয়ে আসতাম চিন্তা করেন তাকে বলতাম যে আপা আপনাকে আমি এই ব্যাপারে হেল্প করব। তা রুটির তৈরি করার ব্যাপারটা আপনি আমাকে একটু হেল্প করেন তো সেখান থেকে সে রুটির ব্যাপারটা ওইভাবে সে করত প্রায় মানে ষোলো মাইলে বা আঠারো মোলো মাইলে আপনার এক ফর্সা খায় মানে এত দূর তার তিন ভাগের এক ভাগ মানে প্রায় ধরেন আপনার পাঁচ মাইল বা ওই রকমের মতন হবে এত দূর থেকে তার একটা সেই বাগানটা থেকে খেজুর কুড়িয়ে নিয়ে আসতেন এনে ওইটা খেতেন এমন হয়েছে একদিন মানে জুবাইর আওয়ামের স্ত্রী আসমা উনি আসতেছেন রাস্তা দিয়ে দেখেন যে একটা ঘোড়া নিয়ে দাঁড়াই আছেন আরো লোকজন আছে বলে আমার এত লজ্জা লাগলো কারণ আমার বোনের স্বামী তিনি আমার ভগ্নিপতি আবার আমার আমার ও আমার স্বামীর তিনি হলেন আপন মামা তো ভাই এখন আমি তার দেখে এত লজ্জা করছে আমার দেখেই আল্লাহ রসুল চিনতে পারলেন বলেন আসমা তুমি একটা কাজ করো তুমি আমার ঘোড়ার পিছনে বসো আমি তোমাকে নিয়ে যাই তখন আসমা বলেন যে আমার মনে হলো যে আমি যদি এটা করি তাহলে জুবাইয়ের আমার স্বামী সাংঘাতিক মানে আত্মসম্মানে আঘাত আসবে যে আমি গরিব মানুষ বলে তুমি আমার সাথে মকারি করলে যে তুমি আরেকজনের ঘোড়ায় তুমি উঠে আসলে তার ব্যক্তিত্ব আঘাত আসুক এরকম কোনো জিনিস পছন্দ করতেন না উনি বলেন যে এটা কিভাবে সম্ভব আমি বললাম যে রাসুল্ল আমি আমি আমার মতন যাচ্ছে। উনি আসলেন এই কষ্টগুলো করার পরে উনি তিনটি বাচ্চার জন্ম দিলেন যারা ইতিহাস স্রষ্টা হয়ে গেল আবদুল্লাব বিন মঞ্জির বিনজুবাইয়ের অর নজুবাইয়ের তাহলে একটা সুন্দর পরিবার গঠন করতে গেলে এই যে অভাবটা এসেছে তাদের জীবনে অভাব যে সারা জীবন ছিল তা না তার জীবনে আবার সুখও এসেছিলো যখন তার ছেলে আবদুল্লাব নজুবাইয়ের যখন আমিরুল মমিন হয়ে গেছেন তিনি একসময় খলিফাও হয়ে গেলেন একটা বিরাট এলাকার সে সময় তো তার হাতে সম্পদ ছিল চিন্তা করেন যে যারা মানে এটা এ হিউমিলিয়েশান না এটা যে তিনি যে গরিবের অবস্থায় থাকতেছেন সেখানে তার বিয়ে দিলে না দুনিয়ার জীবনের অর্থ সম্পদ না থাকলেও কিন্তু আমি তো দেখি যেখানে অর্থ আছে সেখানেও সব শেষ অর্থ এবং মানে অর্থহীনতা মানে জীবনের সুখের একমাত্র ক্রাইটেরিয়া নয় অবশ্য অর্থেরও দরকার আছে যদি সবাই যদি ওই রকম জুবাই রমনুল আওয়ামের মতন হওয়ার চেষ্টা করি তাহলে জাকাত দেবে কে জাকাত দেওয়ারও চেষ্টা করা দরকার তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যদি স্ত্রী যদি এই আল্লাহর দেওয়ার জীবনটা মেনে নেয় তাহলে তাদের শান্তি কিন্তু এরকম হজরত ফাতেমার জীবনেও কিন্তু এরকম ছিল যেটা আপনারা সবাই জানেন একবার আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তাল বলেন একবার এক মহিলা আল্লাহ কাছে এসে বললেন যে ইয়া একজন মহিলার উপরে কার অধিকার সবচেয়ে বেশি আল্লাহ বলেন তার স্বামীর অধিকার সবচেয়ে বেশি এরপরে বললেন যে একজন পুরুষের উপরে কার অধিকার সবচেয়ে বেশি আল্লাহ রসুল বলেন না স্ত্রীর বললেন তার মায়ের অধিকার বেশি চিন্তা করে দেখেন তাহলে এই যে মানে এই যে সার্কোলটা এবং এই যে নিয়মটা সিস্টেমটা এরকম অ্যাডপ্ট করতে হবে অ্যাডাপ্ট করলে কিন্তু সেখানে শান্তি থাকে আপনি যদি আপনার স্বামীকে এই ইসলামের এই জিনিসগুলো অনুযায়ী যদি চলেন দুনিয়ার শান্তি এবং আখেরাতো শান্তি পাওয়া যাবে ইনশাল্লাহ ইবনুল জাউজি রহমতুল্লাহ আলহিদ আহকামুল নিসা নামক একটা বই লিখেছেন আহকামুল নিসা মানে নারীদের হুকুম আহকাম সেই বইয়ের মধ্যে উনি একটা ঘটনা লিখেছেন ঘটনাটা হলো এই যে দ্বিতীয় শতাব্দীর একজন নাম করা আলেমের নাম ছিল সোয়াইব বিন হার সোয়াইব বিন হারবের মেজাজ ছিল খুব কড়া সাংঘাতিক মিজাজ কড়া এই মেজাজ কড়া হওয়ার কারণে উনি মনে করেছেন যে আমি বিয়ে না করি বিয়ে করলে যে যাকে বিয়ে করবো তো তারই আমার এই মিজাজের কাছে হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে সংসারে অশান্তি আসতে পারে তা আমি মিজাজি মানুষ থাক কিন্তু ওনার বন্ধু বান্ধব বারবার বলতেছেন যে না আপনার বিয়ে করা উচিত আল্লাহ রসুলসাল সাল্লাম বলেছেন যে আমার সুনাত কাহ বিয়ে করা ফামান রকিবা আনসুন্নতি ফালাইসামিনী যে বিয়ে না করলো সে আমার অন্তর্ভুক্ত না এখন এত বড়ো একজন আলেম যদি বিয়ে না করে যেহেতু তার সুযোগ আছে অনেক আলেম কিন্তু বিয়ে করেননি সুযোগ ছিল না তাই এক সময় যখন বিয়ে করারে হলো একটা মেয়ের কাছে আনা হলো যে আপনি এই মেয়েকে দেখেন মেয়েটা বেশ ধৈর্যশীলা আছে আপনি কথা বলতে পারেন তো আলেম মেয়েটাকে বলছেন যে দেখো আমার তো খুবই মিজাজ খারাপ তো তুমি আমারে এই বিয়ে করতে রাজি হবা কিনা মেয়েটা বলছেন মেজাজ খারাপ হয় তো কারোর কারণে নাকি কেউ আপনাকে মেজাজ খারাপ করে নাকি এমনি এমনি মিজাজ খারাপ থাকে তাহলে না আমাকে কেউ মেজাজ খারাপ করে হয়তো কেউ এমন কথা বলে অথবা এমন কাজ করে তাতে আমার মিজাজটা খারাপ হয়ে যায় তখন মহিলা বলছেন মহিলা তখন মানে মেয়ে তখন বলতেছেন যে তাহলে তো ওই লোকগুলি আপনার চেয়ে আরো খারাপ তারা জানে যে আপনার মিজাজ তেমন ভালো না তারা আপনাকে অ্যানয় করে কেন তারা আপনাকে রাগায় কেন যারা আপনাকে রাগায় তারাই কিন্তু আসলে খারাপ আপনি খারাপ না কারণ হলো যে আপনার আপনি আপনার মধ্যে একটু এই রাগ ভাগ আছে তো মানুষ তো জানা উচিত যে আপনার মধ্যে এটা আছে তো তারা কেন এ তারপরেও তারা রাগায় কথাটা শুনে এত ভালো লাগলো সুয়াইবিন হারফ বলেন যে একেই আমার বিয়ে করতে হবে যারাই জীবনে শান্তি পেতে চায় তারা কিন্তু এই ধরনের বিয়েতে মানে শান্তি পেয়েছে যে এই ধরনের মেয়ে যখন সুয়াইব হারব বিয়ে করেছেন তার স্ত্রী এত সুন্দর বিহেভ করত তার মেজাজ তো গরম হতোই না বরং আরও সুন্দর থাকতো তাদের ঘরে যতগুলো সন্তান হয়েছে তারা সব কিন্তু আলেম হতে পেরেছে কারণ হলো যে যখন সোনায় সহগা হয়ে গেল তার একটু মিজাজ কড়া এর একটু মিজাজ নরম সব সুন্দর হয়ে গেল এটা কিন্তু উচিত হজর রসুলি করিম সাল্ল আলহি ওসাল্লাম কখনও কখনও দেখতেন যে আয়েশার একটু মিজাজ গরম হয়ে গেছে উনি তখন ঠান্ডা হয়ে থাকতেন আবার আল্লাহ রসুল্লাহামের মিজাজ গরম দেখলে আয়েশা ঠান্ডা হয়ে থাকতেন একদিন দেখে বলছেন যে আয়সা জানো তোমার যখন মিজাজ গরম হয় আমি কিন্তু টের পাই তুমি বলে যে সেটা কিভাবে টের পান আমি টের পেয়ে এইভাবে যখন তোমার মিজাজ গরম হয় আয়সা তখন তুমি কসম করে বলো ওরব্বী ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম করে বলছে না আমার নাম নিতে তোমার তখন রাগ হয় আর যখন তুমি আমাকে ভালোবাসো তোমার রাগ থাকে না তখন বলো ওরব্বি মুহাম্মদ মুহাম্মদের রবের আমি কসম করে বলছি তো দেখেন মানে যখন এটা ব্যালেন্স করতে হয় অনেক সময় দেখতেছেন যে আপনার স্বামী রাগতেছে আপনি চুপ করে যান পরে যেয়ে ভুল হলে পরে বলেন অথবা আপনার স্ত্রী রাখতেছে আপনি চুপ করে যান পরে যে ঠিক হবে রসুল করিম সাল্লামের জামাতা এবং এরকম হয়েছে। আমরা নিয়ে আসতে চাই সমৃদ্ধি আমরা নিয়ে আসতে চাই এবং শুধু দাম্পত্য জীবনে না আমরা আখেরাতে মুক্তি পেতে চাই সুন্দর সংসার বিনির্মাণ করে আমরা যখন মরে যাব আমাদের পরিবার থেকে আমাদের জন্য যেতেই থাকবে জাননাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ সেই পথে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাবুল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন এই জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত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 তিনি এক এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ 533, हादी नम्बर पांच सो तेतर सलित्र कुर भाग्य करी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नें